উম্মু হাবিবাহ বিনতে আবু সুফিয়ান রদেলাহ তালাহতে বর্ণিত যখন তার কাছে তার পিতার মৃত্যু সংবাদ পৌঁছল তখন তিনি সুগন্ধি আনিয়ে তার উভয় হাতে লাগালেন এবং বললেন সুগন্ধি ব্যবহারে কোনো দরকার আমার নেই কিন্তু যেহেতু আমি নাবি সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য কারো মৃত্যুতে তিন দিনের অধিক শোক পালন করা হালাল হবে না তবে স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করতে হবে